সে বিস বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসে পৃষ্টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ شاچی اور سادر ہماچی محمد اللہ صلاح علی وسلام پبتر جیبن پبتر آگینائے صلی اللہ علی وسلام سیراتر آلوچنبی محمد رسول اللہ صلی اللہ علی وسلام جیبن ادائے گلو کے منتھن کرارنشان ای بند محمد صل اللہ علی وسلام জন্মের আগে অথবা জন্মের কিছুদিনের দিনের মধ্যেই তার পিতা ইন্তেকাল করেন মাত্র ছয় বছর বয়সে মাকে হারান তারপর দাদা আট বা দশ বছর বয়সে দাদাও হারান তারপর চাচার তত্ত্বাবধানে বড় হয়ে ওঠেন ১২ বছর বয়সে চাচার সাথে বৈদেশিক বাণিজ্যে আন্তরাষ্ট্রীয় বাণিজ্যে গেলেন এরই মধ্যে পনেরো বছর বয়সে হার্বুল ফুজার হল এ থেকে জাতিকে মুক্ত করার জন্য জনমত গঠন করে हेल्पुल तैराम पृष्ठपोषक रखलें भलो मानुटन तत्व परम सत्यवदी एवं उपाधि नबूवत पेन चल्लिस बचर बस नबूव पवार कम बीस बचर आगे चरम सत्यवदी परम विश्वस्त আল আমিন আসাদেক এই দুটি লকবে ভূষিত হলেন আরবের সর্বসাধারণ সবার কাছে পরিচিত হতে লাগলেন আসাদেক আল আমিন বলে বরং মোহাম্মদ বিন আবদুল্লাহ নামটাও ঢাকা পড়ে গিয়েছিল যৌবনে ব্যবসা করলেন অর্থাৎ জীবনের প্রারম্ভে শ্রেষ্ঠ নৈতিকতা মানবীয় গুণাবলিতে ধন্য হলেন মোহাম্মদুল সাল্লাহ আলী হোসাল্লাম আর তারপর বাণিজ্য করলেন এবং খাদুল কুবরার দিয়াল্লাহালহা তার সাথে মুদারাবা বাণিজ্য করলেন সিরিয়ায় গেলেন অভূতপূর্ব মুনাফা বা লাভ অর্জন করলেন এবার সংসারী হতেন মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আর তার সংসারের সূচনায় অন্ধকার যুগের পবিত্রা নারী যিনি তাহেরা লকবি ধন্য ছিলেন তিনি প্রস্তাব দিলেন আল আমিন আসাদিকের সাথে তাহেরাবা পবিত্রার নারী बंदन संसारा बन्दुगण कथा बोलते गेप करी भलो ऐसे पाब कें पृथ्वी अपनी हमें जो भलो हई अपना जन आन भलो अपेक्षाई करबुल आलमीन सुननाथ कारण्लाजे सुंदर পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য আর পুরুষের জন্য বাংলায় জন্য এটার অনুবাদ এভাবেই বলে মানুষজন রাজার জন্য রানী পেচার জন্যে পেঁচি সুতরাং নিজেকে তৈরি করি আমরা আমরা আজ একটি কথা বারবার উচ্চারণ করি বন্ধু পরিবেশটা খারাপ সমাজটা খারাপ ডানে খারাপ বামে খারাপ আমি ভালো হবো কেমনি মোহাম্মদের উমত যে হতে চাই মোহাম্মদুর রসুল্লামকে যে অনুসরণ অনুকরণ করতেছে সেই কথা বলতে পারে না কারণ তিনি তো প্রচণ্ড অন্ধকারের মধ্যেই ভালো ছিলেন পবিত্র ছিলেন পাপের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত সমাজের একজন সদস্য হয়েও তিনি ছিলেন নিষ্পাপ সবাই বলেছে পবিত্র সবাই বলেছে সত্যবাদী আমানতা অনেকে বলবেন তিনি তো নবী ছিলেন তাকে তার হাবিবের স্ত্রী হওয়ার মতো অনুমোদন করেছেন তাকে কিন্তু তিনি তো যোগ্যতা অর্জন করেছেন একজন নারী যেখানে বেবিচার অপরাধ অশ্লীলতা অন্যায় স্বাভাবিক বিষয় ছিল তিনি তো পবিত্র ছিলেন আরো কিছু মানুষ পবিত্র ছিলেন যেমন আবু বাকর ইবনে আবি আফান ওনারা পরিচ্ছন্ন জীবনের অধিকারী ছিলেন অন্ধকার সমাজে থেকেও আমরা কি পারি না বন্ধু ওই যে সংসার संसार जो सुखे हते उत्तम नारी छाड़ा सम्भव नाल जीवन संगी छाड़ा भलो जीवन संगी छाड़ा सम्भव नोहम्मद सल्ला अली वसल्लम जीवन सुखमय समृद्ध धन्युकरणीय अनुसरणीय कारण तरीक अल अमी तर जीवन संगिनीय ताहरा पवित्रा सारब्बुल आलमीन अनुग्रह অনন্তকাল পর্যন্ত এই পৃথিবীতে একটি চরিত্রবান আদর্শ ভালো পুরুষ তার জন্যে আরেকটি চরিত্রবান আদর্শা উত্তম নারী রব্বুল আলমিন নিজেই ব্যবস্থা করে এটি রব্বুল আলমিনের ব্যবস্থা বন্ধুগণ মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লামের জীবন সুখময় সমৃদ্ধ আর সৌহার্দ্যে ধন্য ছিল কারণ তার জীবনও সঙ্গিনী ছিলেন হাদিজা বিন তো रा तला सकल तुआटा मुखस्त करी पुरुष और महिला स्वामी और स्त्री सबाईर फुरखान चुहत्तर नम्बर आए महम्मदीम सबा के सवधान कर दिए तई बोलें गायर कपड़ उच्चिक्षार सार्टिफिट अडेल सम्पद यगुल्व क्यों भलो मानूष है ना भलो मानूष से व्यक्ति जे तारिवार स्त्र जे भलो मुहम्मद सल आलिस्ल्लम तई भल मानुषर सार्टिटीफिकेट भलो मानुषर सार्टिफिकेट प्रदानकारी अथरिटी घोषणा करल प्रत्येक पुरुष स्त्री के प्रत्येक पुरुषर जीवन संगे बोलें तुम्हारे मध्य उत्तम सेक्ति जेतरीबारे उत्तम और जेनेको अमी मुहम्मद बीन आब्दुल्ला आलि अफज्लिमार परिवार श्रेष्ठ বন্ধুগণ এবারে একটু বুকে হাত দিয়ে বলুন না আপনি আমি কত ভালো মানুষ কত ভালো রাস্তাঘাটে সমাজে পরিবেশে সব জায়গায় কিন্তু সত্যি কি আমার পরিবারে ভালো সত্যি কি আপনার আমার জীবনের সঙ্গিনী বলবে তার চেয়ে ভালো মানুষ আর হতে পারে বলবে যদি বলে তাহলে আপনার পরিবারটা সুখের পরিবারটা সমৃদ্ধি পরিবারটা মোহাম্মদ সাল্লামের অনুসরণে অনুকরণে চলছে আর যদি বলে না বেরিয়ে যাও আর যাতে মুখ না দেখি কথায় কথায় বদুয়া করে অনেকের সংসার জীবন এমন হয়ে পড়েছে অথচ আমরা মোহাম্মদের উন্মত বলে দাবি করি। আমরা মোহাম্মদের অনুসারী বলে দাবি করি মোহাম্মেমের ভালোবাসা নিয়ে চলতে চাই কিন্তু নিজের স্ত্রীর কাছে ভালো নই নিজের পরিবারের কাছে ভালো নই কিন্তু বন্ধু আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি আমাদের প্রত্যেকের সংসার জীবন অগ্নিকুন্ডে পরিণত হয়ে রয়েছে উচ্চারিত হচ্ছে আমরা সুন্দর পরিবারের উত্তম আদর্শ আর বারবার দোয়া করি রব্বানা হাবলানা ও এটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আমাদের সাথে উইটনেস ডাকির নাইক ইন আটল অফ দেখুন सकाल साढ़ुलासुल्ला मुमिन व्यक्तर बेपारद्भुत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 যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসোল্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার জন্য এটার নামে বিনসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু পাক মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कैम छो रसुल्लाम कथा हादिसर इतिब क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট বিরোধীর পর আমরা আবারও ফিরে এলাম ৪০ বছর বয়সে দিয়েছেন মোহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম ৪০ বছরে পেয়েছেন নবৌত কিন্তু সংসার জীবন শুরু করেছেন ২৫ বছর বয়সে তখনও অন্ধকার যুগ ছিল তখনও আয়াম আল জাহিলিয়া ছিল তারপর अंधकार समाज अंधकार जुगे नबौत पवार पंद्रह बचर आगे सुखी समृद्ध आदर्श परिवार विश्वनबी मोहम्मद সল্লাহের পরিবার আর তাই দেখুন বন্ধু মোহাম্মদ সরাম রসুল কিন্তু রবুল আলমিন তাকে সংসারী বানিয়েছেন এবং তার ঔরস থেকে পৃথিবীতে সন্তান জন্মেছে যদিও অন্ধকার যুগের কাফের মুশরেকেরা দুষ্ট দুরাচারীরা বলতো মা আলি হাজার রসুল এ কেমন রবি কুলুত্তাম খাবার খায় ফিল ওয়াম বাজারেও চলাফেরা করে বিয়ে শি করে ছেলে মেয়ে হয় কেমন কথা অন্ধকার যুগে দুষ্ট মানুষেরা মনে করত নত নয় সত্তাই যদি ভিন্ন হয় অস্তিত্বই যদি ভিন্ন হয় অবস্থান যদি ভিন্ন হয় তাহলে তো অনুসরণ করবে কেন রব্বুল তাই বানী আদমদের মধ্য থেকেই আমরা যারা মানুষ আমাদের মতোই একজন মানুষকে নির্বাচিত করেছেন রাহমাত আলামিন হিসেবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে আর তার জীবন পুরাটা আমাদের জন্য অনুসরণ আর তাই তার সংসার জীবন পারিবারিক জীবন আর হা সন্তান সন্ততির জীবন মোহাম্মদুল সাল্ল আলীসাল্লাম খাদিদুল কুবুর আলাদি আল্লাহ তাদেরকে বিয়ে করলেন ২৫ বছর বয়সে খাদিজুল কুবরা আলাদি আল্লাহ তখন ব্যবসা পরিচালনায় সিরিয়া থেকে ফিরে আসার মাত্র দুই মাসের মধ্যেই তারপর যখন বিয়ে অনুষ্ঠিত হলো বিয়ে সংগঠিত হলো সংসার জীবন শুরু হলো তারপর নিজেও বাণিজ্য করে আলাদা সম্পদের অধিকারী ছিলেন কিন্তু স্ত্রীও তার সকল সম্পদ স্বামীর হাতে উঠিয়ে দিলেন কারণ দেবেন না কেন তিনি তো আল দেবেন না কেন তিনি তো আসাদেক আর দিবেন তো এই জন্যেই তিনি সবার কাছে উত্তম সুতরাং তার সকল সম্পদ বাণিজ্য উঠিয়ে দিলেন মোহাম্মদ আলী ওত্ত্বাবধানে বাণিজ্য পরিচালনা করলেন লাভ মুনাফা আর সমৃদ্ধিতে ভরে গেল তাদের সংসার খাদিজা রাদিয়া যদিও ৪০ বছরের বিদ্যা ছিলেন ওই সময়ে কিন্তু রব্বুল আলমিন খাদিজুল কুবর আলাদি গর্বে থেকে ২৬ বছর পর্যন্ত দাম্পত্য জীবন চালিয়ে গেলেন যতদিন খাদিৎুল কুবুর আলদ জীবিত ছিলেন রসুল সালাম দ্বিতীয় আর বিয়ে করেননি খাজিদুল কুবুর আলাদা रसुल सल्लाम सल जीवन प्रेम भाला सौहार्द्य सम्प्री तथा श्रेष्ठ मा हिसन पालन एम रेसालत के सहाज्यकारिणी हिसेबी निजेके धन्य कर दिए शुद्ध तुहम्मद सल्लास्लमर जीवने अही नाजिल हवार प्रेक्षापटे इस्लमर दाव देवत হাদিজাতুল কবর আল্লাহ তালাহার যে অবদান পৃথিবীর ইতিহাস অনন্তকাল পর্যন্ত তার স্বর্ণাক করে লিখে নেন স্ত্রী হিসেবে রসুল সাল্ল আলীউসাল্লামকে সব কিছু দিয়েছেন সন্তানও দিয়েছেন আর অন্ধকার যুগের ওই মুহূর্তে নিজেদের সন্তানকে ভালো রেখেছেন রসুলামের সন্তান সবাই আমাদের কাছে মডেল কারণ অন্ধকার যুগেও তারা জন্ম নিয়ে ভালো ছিলেন পবিত্র ছিলেন আজকে আমরা অনেকেই সন্তান ভালো করতে পারি না মানুষ করতে পারি না মোহাম্মদ সাল্লাহ তালা আলী বুসাল্লাম এবং খাদিজা আল কুবর রদি আনহা তাদের দাম্পত্য জীবনের প্রথম সন্তান ছিলেন পুত্র তার নাম ছিল কাসেম প্রথম জন্মগ্রহণ করেন পুত্র নাম রেখেছিলেন রসুল আসেম কাসেম এই দিক থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাসেমের কুনিয়াত বা লকব হয়ে গেছে আবুল কাসেম যতদিন মোহাম্মদ বিন আবদুল্লা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নিষিদ্ধ ছিল তার উপনামে কেউ নাম রাখবে মোহাম্মদ এই নামে নাম রাখাটা অনুমোদিত ছিল কিন্তু আবুল কাসেম এই নামে নাম রাখাটা অনুমোদিত ছিল না যতদিন জীবিত ছিলেন মুহাম্মাদুন সাল্ল্লাহ আলী হোসেন বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের সংসারে প্রথম সন্তান পুত্র কিন্তু এই পুত্র বেশি দিন। পৃথিবীতে জীবিত থাকেননি রসুল সাল আলিসেমেন পুত্র আবুল কাসেম ইন্তেকাল করেন হ্যাঁ তারপর রব্বুল আলমিন রসুল সাল্লসমকে এক পুত্র সন্তান দেওয়ার পর তারপর আরও চারজন কন্যা সন্তান জন্মেছে তারপর আবার একজন পুত্র সন্তান কোন কোন সিরাদ গবেষকগণ বলেছেন রসুল সাল্লাহ তা আলী ওসালেম অর্থাৎ মোহাম্মদ বিন আবদুল্লাহ আলীহি আফজলুসাল আসকিম এবং খাদিজা আল আনহা তাদের এই দম্পতির তাদের সাংসারিক জীবনে তিনজন পুত্র এবং চারজন কন্যা ছিলেন একটি বর্ণনায় জন পুত্র চারজন কন্যা আরেক বর্ণনায় জন পুত্র চারজন কন্যা তবে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত মোহাম্মদুল সাল্লাহ আলী ওসাল্লামের তথা খাদিজা এবং মোহাম্মদুল সাল্লী ওসাল্লাম এবং খাদিজাদুলকুবর আনহা এই দম্পতির প্রথম পুত্র সন্তান এতে কারো কোনো দ্বিমত নেই প্রথম সন্তান পুত্র তারপরে জন্ম নিন জাইনব রদি আল্লাহ তালন আল্লাহ রসুল সাল্ল তলী গুসালমের পুত্র কাসেম এর পরই চার কন্যার সবচেয়ে বড় ছিলেন জাইনব রাদি আল্লাহ আনহা তিনি রসুল সাল্লাহ আলী গুসাল্লের প্রাপ্তির আগেই তার আপন খালাতো ভাই অর্থাৎ খাদিজতুলকুবর ভুনের ছেলের সাথে খাদিজুলকুবর আলাদি আজেই বিয়ে দিয়েছিলেন জাইনব যদিও তিনি নিঃ সন্তান ছিলেন মদিনাতুল মোনওয়ারায় হিজরতের পর তিনি ইন্তেকাল করেন রসুল সাল্লাহসমের জীবদ্দশায় রসুল সল্ল্লাহ তাল আলী ওসাল্লামের পুত্রগণ এবং তিন কন্যা সকলেই ইন্তেকাল করেন তো পুত্রগণ সবার বড় হলেন কাসেম তারপরে সবার ছোটো হলেন নাম হলো আব্দুল্লাহ আর যারা বলেন রসুল দুই জন পুত্র সন্তান তাদের অভিমত হলো সবার প্রথম কাসেম তাই তিনি আবুল কাসেম আর সর্বশেষ খাদিজুল আব্দুল্লাহ যার আব্দুল্লা ছিল তাহের তার নাম আবদুল্লাহ তিনি ছিলেন পুত্র আর তার উপনাম ছিল তাহের অথবা তাইব আবার যারা বলেন রসুলের তিনজন পুত্র সন্তান তাদের অভিমত হল সর্বপ্রথম কাসেম তারপর আবদুল্লাহ তারপর তাইয়েব তাইয়েব যিনি তারই উপনাম ছিল লকব ছিল তাহের আর কন্যা সন্তান কুবরা কুবর আল্লাহ গর্বে চারজন প্রথম জৈনব তারপরে রুকাইয়া তারপর উম্মে কুলসুপ তারপর ফাতেমাতুজাহরা রাদি আল্লাহ বন্ধুগণ যদিও মারিয়াই কিপ্তিয়া রাদি আল্লাহ আনহা রসুল সাল আলী সাল্লামের জন্যে তৎকালীন মিশর সম্রাট কর্তৃক প্রেরিত উপহার মারিয়া ইকিফতল্লাহ তিনি মিশর এক সম্রাটের ভুন আর এক সম্রাটের মেয়ে ছিলেন রসুলসাল্ল আলীউসাল্লামের জন্য উপহার হিসেবে তিনি প্রেরিত হয়েছিলেন তাকেও রসুল সাল্লাহসাল্লাম গ্রহণ করেছিলেন তবে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন নাকি জারিয়া হিসেবে গ্রহণ করেছেন দাসী হিসেবে গ্রহণ করেছেন এই নিয়ে অনেকগুলো বিবরণ রয়েছে ঐতিহাসিকভাবে সিরাদ গবেষকগণাকে রসুল সাইসেমের স্ত্রীদের তালিকায় রাখেননি বরং তিনি ছিলেন জারিয়া বা বা কিন্তু তার গর্বেও রসুল সেমের একজন পুত্র সন্তান জন্ম নিয়েছিলেন তার নাম ইব্রাহিম কিন্তু ওই পুত্র সন্তানও মাদিনাতুল মোনাওয়ারায় রসুল ইসেমের জীবদ্দশায় ইন্তেকাল করেন রসুল সালামের পুত্রগণ যখন ইন্তেকাল করলেন তখন ইসলামের শত্রু আর দুষ্ট দুরাচারীরা সবাই মিলে প্রচার করতে লাগল আব্দুল্লাহ আবতার কিন্তু আল্লাহ বিরুদ্ধে এমন অপপ্রচার অপবাদের বিপরীতে নাজিল সুরা আরে সুরার নাম সুরাতুল কৌসার রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় বলে দিলেন নবীহে আমি আপনাকে দান করেছি আল পুত্রগন জীবিত ছিলেন না বটে কিন্তু কন্যারা জীবিত ছিলেন এবং এর মধ্যে কেবল একজন ফাতেমাতের ইন্তেকালের পরে ইন্তকাল করেছেন কিন্তু এর আগে রসুলসলের জীবদশাতেই তিন পুত্র অথবা চার পুত্র গর্ব থেকে একজন অর্থাৎ তিন পুত্র অথবা চার পুত্র আর চার কন্যার মধ্যে তিন কন্যা রসুলসমের জীবদ্দশা ইন্তেকাল করেন কেবলমাত্র ফাতেমাত্লাহ আনহা আলী ইবনে তিনি বিয়ে দিয়েছিলেন। বদরের যুদ্ধের পর উহুদের পুত্র সন্তান হাসান এবং হুসাইন অরাদি আল্লাহর জন্মগ্রহণ করেছিলেন আর জেন্লাহ আনহা তিনি সন্তান ছিলেন রুকাইয়া এবং উম্মে কুলসুম যে কারণে ওসমান রাদুরাই নুরাই অধিকারী রসুল করছেন যদি আমার তৃতীয় আরেকটি কন্যা সন্তান থাকত তাহলে দ্বিতীয় জনের ইন্তালের পরে তৃতীয় কন্যাকেও আমি উসমান রাদ দিতাম বন্ধুগণ আজকের এই মুহূর্তে আমাদের সবার কাছে বিচার্য হল সিরাতুন নবী থেকে শিক্ষণীয় হলো মোহাম্মদুন সাল্ল আলীউসাল্লামের সন্তানরা তার পরিবারে বেড়ে উঠেছেন অন্ধকার যুগের মধ্যেই কিন্তু কোন দুষ্ট কোনো দুরাচারী কেউ রসুল সন্তানদের ব্যাপারে এতটুকু তিলক এতটুকু পরিবার ভালো করার জন্যে সন্তান জন্মের আগের থেকে উত্তম জীবন সঙ্গী আর সঙ্গিনী বাছাই করতে আদেশ করেছেন যেমনটা মোহাম্মদ তার জীবনে করেছিলেন এমনকি সন্তান সন্ততি আর পরিবার পরস্পর পরস্পরের চোখের বনি হবে দেখলে চোখটা জুড়ায় যেতে হবে রব্বুল আলমিন তাই দোয়া শিখিয়েছেন সুরাতুল ফুরকানের চুয়াত্তর নাম্বার আয়াত আমরা করবো সবাই রব্বানা হাবলানা মুহক এর পনেরো নাম্বার আয়াতেও উত্তম সন্তান সন্ততির জন্য দোয়া এইভাবে শিখিয়েছেন রব্বি আউজায়নি আনকুরানি আহমাত চেষ্টা করি রবিন তৌফিক দিয়ে ধন্য করুন Inna wa ala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 जानून के महान आल्लासिंग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 जयंत डर जाके नायक देख अर्धांगी नांगी प्रति रविवार रे सुन सम्प्रचार सकाल साढ़े नशे